আলোচিত হবে সিরাদের এই পর্যায়ে আমরা আলোচনা করব ইসলামী দাওয়ার গোপন পর্যায় এবং প্রথম যুগের মুসলিমদের নিয়ে মক্কার দাওয়াতি জীবনকে বোঝার সুবিধার্থে বেশ কয়েক ভাগে ভাগ করা হয় প্রথম পর্যায়কে বলা হয় গোপন দাওয়াতের পর্যায়ে যখন রসুল্লাহ সাল্লাই ইসলামের দাওয়াতকে সীমাবদ্ধ রেখেছিলেন মূলত তার পরিবার নিকটত্মীয় ও বন্ধু বান্ধবদের মাঝে তখনও তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেননি প্রকাশ্য দাওয়াতের যে পর্যায় তখন থেকেই মূলত ক্রাইশের সাথে একটি সংঘাত তৈরি হয় পরবর্তী পর্যায় শুরু হয় বয়কট অত্যাচার নির্যাতন দমন নিপীড়ন এবং অবশেষে হিজরত রসলাই যখন তার নিকটাত্মীয়দের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তখন নয় তারা জানত যে রসুল্লাহ সাল্লা নবুয় লাভ করেছেন এবং এক নতুন আদর্শ ও জীবন ব্যবস্থার দিকে আহ্বান করছেন তবে সম্ভবত তারা হয়তো ঠিকমতো বুঝতে পারেনি কিংবা মাথা ঘামায়নি কারণ তখনও রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সরাসরি তাদের দেবতা ও মিথ্যা মাবুদদের অস্বীকার করার জন্য প্রকাশ্যে ডাক দেননি তাদের মিথ্যা মাবুদ ও মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার অর্থ হচ্ছে তাদের বিশ্বাস তাদের সমাজ ব্যবস্থা মূল্যবোধ এক কথায় তাদের পুরো স্ট্যাটাস চ্যালেঞ্জ করা যতক্ষণ পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সরাসরি কোরআসদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেননি এবং তাদের বিরুদ্ধে দাওয়াত দেননি তারাও সে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে সেভাবে কোনো অ্যাকশন নেয়নি এ কারণে দাওয়ার এই পর্যায়ে তেমন কোনো অত্যাচার নিপরণের ঘটনা ঘটেনি এর আগে আমরা আলোচনা করেছি সুরা আলাকের একটি আয়াত নিয়ে যা প্রথম ওয়াহির সময় নাজিল হয়েছিল সেই আয়াতে শুরু হয়েছিল যে শব্দটি দিয়ে তা হল এক করা আর দ্বিতীয় ও তৃতীয় ওয়াহির সময় যে আয়াত নাজিল হয়েছে তার শুরু হলো কোম দিয়ে কাজেই আমাদের এই পর্বে আলোচনা শুরু করা যাক ইত এবং মুদ্ি ও রবিজ ফোলু তির ও রবি কীহল মু এগুলো হল কোর আনে নাজিল হওয়া প্রথম আয়াত এই একটি ঘটনা রসুলামের জীবনে মর ঘুরিয়ে দেয় আমরা আগেও বলেছি সুরা আলাকের আয়াত নাজিল হওয়ার পর কিছুদিনের জন্য ওয়াহী আসা বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল যেন তার উপর ওয়াহি নাজিলের এই বিষয়টিকে ভালোবাসতে পারেন যেন এর অভাব বোধ করতে থাকেন সেজন্য এই কিছু দিনের বিরতির দরকার ছিল বাস্তবিকভাবেও তার এই অভাব বোধটা এতটা তীব্র আকার ধারণ করে যে তিনি পাহাড়ে চূড়ায় গিয়ে আত্মহত্যা করতে উত্তত হন সুরা আলাকের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর নাজিল হয় সুরা মুজাম্মিল এবং সুরা মুদাসির কিছু আয়াত যদিও এই ব্যাপারে ইত্তিলাফ আছে যে এই সুরা দুটির মধ্যে কোনটি আগে নাজিল হয়েছে তবে এই ব্যাপারে সবাই একমত্রে দ্বিতীয় এবং তৃতীয় বারের ওয়াহিতে এই দুটো সুরা থেকেই আয়াত নাজিল হয়েছে দায়ী যারা ইসলামের দিকে আহ্বান করেন তাদের জন্য এই আয়াতগুলো একটি নির্দেশিকা বা ম্যানুয়াল বুক হিসেবে কাজ করে এই তিনটি ওয়াহিকে সংক্ষেপে বলা যেতে পারে একরা কুম কুম এই আয়াতগুলোই প্রথম যুগের মুসলিমদের দাওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেয় প্রথম আদেশটি হল এ কর ও শেখার নির্দেশ দেয়া হচ্ছে পরবর্তী আদেশটি এসেছে সুরা মুজামিলের দুই নাম্বার আয়াত রাত্রে নামাজ পড় আর সবশেষে সুরাম মুদাসির দ্বিতীয় আয়াত কুম্ফীর যা আল্লাহ রসুল সাল্লাইকে আদেশ দিচ্ছে উঠে দাঁড়ান এবং অন্যদেরকে সতর্ক করুন কাজেই প্রথম শিক্ষা হলো পড়াশোনা করা দিনের জ্ঞান অর্জন করা পরবর্তী ধাপ নিজের জীবনে তা বাস্তবায়িত করা এবং তারপরে ধাপ হল অন্যদেরকে জানানো ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লা বলেন দিন নিজে শেখা অন্যকে শেখানো আর আল্লাহ আল্লাহলের বার্তা প্রচার এই তিনটি ধাপ পার না করে কেউ পরিপূর্ণ ইমান অর্জন করতে পারে না প্রথম ধাপ হল একতরা অর্থাৎ জানা আর নিজে জানার পরেই কেবল অন্যকে শিক্ষা দেওয়া সম্ভব এর পরে থাক উঠুন সতর্ক করুন আর নিজে শেখা ও অন্য শেখানোর সাথে সাথে যে বিষয়টি অত্যাবশ্যক তা হলো ইবাদত নফল ইবাদত যেমন ক্যামুল লাইল প্রথম যুগের মুসলিমদের জন্য বেশ কয়েক বছর পর্যন্ত ক্যামুল লাইল বাধ্যতামূলক ছিল পরবর্তীতে এই আদেশ মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া অন্য সকলের জন্য রহিত করে দেয়া হয় রসুল্লা সাল্লাই আমরণ কিয়াম লাইল বাধ্যতামূলক ছিল নিজে শেখা অপরকে শেখানো এবং ইবাদত করা প্রতিটি একে অপরের পরিপূরক একটি পরিপূর্ণ মুসলিম ব্যক্তিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই তিনটি বিষয় একত্রে সহায়ক হিসেবে কাজ করে ইসলামের বার্তা মানুষের কাছে প্রচার করা তাদেরকে দিনের শিক্ষা দেয়া বেশ শ্রমসাধ্য ব্যাপার এ ধরনের কাজ অন্তরকে নিঃশেষ করে ফেলতে পারে আর তাই প্রয়োজন হয় অতিরিক্ত ইবাদত বন্দিগীর মধ্যরাতে আল্লাহ সামনে দণ্ডায়মান হওয়া তার কাছে সাহায্য প্রার্থনা করা এই ইবাদত বন্দীগী একজন দায়ের অন্তরকে করে আর তাকে পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে তোলে জিকিরের ব্যাপারেও একই কথা বলা যায় ইমাম ইবুন কাইম রেহেমাহুল্লাহ তার শিক্ষক ইমাম ইবুন তাইমিয়া রেহমাহুল্লাহ সম্পর্কে বলেন প্রতিদিন ফজর সালাতের পর তিনি বের হয়ে যেতেন চলে যেতেন দামাসগাসের সীমান্তবর্তী বিস্তৃত মাঠগুলোতে সেখানে বসে তিনি আল্লাহর নাম নিতেন সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত জিজ্ঞেস করতে থাকতেন আমরা একদিন কৌতূহল মেটাতে তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন প্রতিদিন এমন করেন জবাবে এমদ তাই মিয়া রহমেল্লা বলেন এটা হলো আমার সকালের নাস্তা আমার আত্মার খাদ্য এটা ছাড়া আমার শরীর অবসন্ন হয়ে যাবে এটাই আমাকে সারা দিনে চলা শক্তি যোগায় যদি সকালে আমি রসদ না পাই তাহলে সারাটা দিন আমি দুর্বল হয়ে করেছিলেন আর আল্লাহ না তাদেরকে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিল যা আর কাউকে অতিক্রম করতে হয়নি তাদেরকে যে তীব্র বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল তা উম্মার পরবর্তী আর কাউকে ভোগ করতে হয়নি এজন্যই तरबिड़ प्रशिक्षण मध्य दिए इमाम इन भिप्रस्तर तर जरूरी प्रशिक्षण जरा लाभ करशर कम कई प्रशिक्षण और तारिया तक एम प्रभावशाली और शक्तिशाली व्यक्तित्व परिणत करते हैं से प्रभाव विस्तार कर फिलत हैं মানুষের মনে তৎক্ষণাৎ যেহেতু অনেক কিছু দ্রুত শিখে ফেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আনসার ও মহাজিরদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন ধরি করে দেন তার মাধ্যমে দুপক্ষই লাভবান হয় আনসাররা মহাজির কাছ থেকে দিনের আদর্শ ও জ্ঞান লাভ করেন এবং অপরদিকে মুহাজিররা আনসারদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় আর্থিক এবং সামাজিক সহায়তা পান মুহাজিরদের ভেতর এমন একটি আলো ছিল যা দ্বারা চারপাশে সবাই আলোকিত ও প্রভাবিত হতো সুতরাং দাওয়াতের পাথেয় হিসাবে অবশ্যই এই তিনটি শব্দ মনে রাখতে হবে এ কুম কুম ওয়াহিলাপ করার পর রসুল্লা সাল্লাই এর জীবনে শুরু হল নতুন মিশন সুরা মুদাসের আয়াতগুলো এই আয়াতগুলোর নিয়ে কথা মুবারক্রেন আমরা সেই কথাগুলোকেই এখানে তুলে ধরছি তিনি বলেছেন সুরম মুদাসির প্রথম দিকের কয়েকটি আয়াতে প্রিয় নবীকে যেসব নির্দেশ প্রদান করা হয়েছে সেগুলো দৃশ্যত সংক্ষিপ্ত এবং সহজ সরল কিন্তু পক্ষে। এসব নির্দেশ খুবই সুদর প্রসারী এবং গভীর তাৎপর্যপূর্ণ বাস্তব জীবনে এসব নির্দেশের কার্যকারিতা ও প্রভাব অসামান্য যথা এক ভয় প্রদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে এই নির্দেশের শেষ মঞ্জিল হচ্ছে এই যে বিশ্বে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেসব কাজ হচ্ছে তার মারাত্মক পরিণাম সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়া সেই ভয় এমনভাবে দেখাতে হবে যাতে আল্লাহর আজাবের ভয়ে মানুষের মনে মগজে ভীতিকর অবস্থা সৃষ্টি হয় দুই রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা শেষ মঞ্জিল হচ্ছে যে আল্লাহর জমিনে শুধুমাত্র তারই শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব অটুট থাকবে অন্য কারোর শ্রেষ্ঠত্ব বহাল থাকতে দেয়া যাবে না বরং অন্য সব কিছুর কর্তৃত্ব ও আধিপত্য নস্বাত করে দিতে হবে ফলে আল্লাহর জমিনে একমাত্র তার শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব ও মহিমাই শুধু প্রকাশ পাবে এবং স্বীকৃত হবে তিন পোশাকের পবিত্রতা পরিচ্ছন্নতার শেষ মঞ্জিল হচ্ছে এই যে প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু সাফ রাখতে হবে। এমন পর্যায়ে উন্নীত হতে হবে যাতে করে আল্লাহর আশ্রয় পাওয়া যায়। এটা শুধুমাত্র তারই হৃদায়াত ও নূরের দ্বারা সম্ভব হতে পারে উল্লিখিত পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনের পর অন্তর আল্লাহর প্রতি আকৃষ্ট এবং তার শ্রেষ্ঠত্ব ও মহিমাই অন্তরে জাগ্রত হবে এর ফলে সমগ্র বিশ্বের মানুষ বিরোধিতা বা আনগত্যে তার কাছাকাছি থাকবে তিনি হবেন সব কিছুর কেন্দ্রবিন্দু চার কার প্রতি দয়া বা অনুগ্রহ করার পর অধিক বিনিময় প্রত্যাশা না করার মঞ্জিল হচ্ছে যে নিজের কাজকর্মকে শ্রেষ্ঠ মনে করা যাবে না বেশি গুরুত্ব দেওয়া যাবে না বরং একটির পর অন্য কাজের জন্য চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে বড় রকমের ত্যাগ ও কোরবানি করেও সেটাকে তুচ্ছ মনে করতে হবে অর্থাৎ আল্লার স্মরণ এবং তার সামনে জবাবদিহির ভয়ের অনুভূতির সামনে নিজের চেষ্টা সাধনাকে ক্ষুদ্র ও সামান্য মনে করতে হবে পাঁচ শেষ আয়াতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত কাজ শুরু হওয়ার পর শত্রুরা বিরোধিতা হাসি ছাট্টা উপহাস বিদ্রুপ ইত্যাদির মাধ্যমে কষ্ট দেবে এবং প্রিয় নবী রসুল্লাহ সাল্লাই এবং তার সঙ্গীদের হত্যা করার সর্বাত্মক চেষ্টা করবে তাকে এসব কিছুর মোকাবেলা করতে হবে এমত অবস্থায় তাকে দৃঢ়তার সাথে ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য মনের শান্তির জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি এবং তার দিনের প্রচার প্রসারের জন্য কেন আল্লাহতালা বলেছেন ওয়ালি রব্বিকা ফসবির অর্থাৎ তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করবে দাওয়াতের এই গোপন পর্যায়ে স্থায়ী হয়েছিল প্রায় তিন বছর যে মানুষগুলোর মন ছিল পরিষ্কার স্বচ্ছ ক্লেদমুক্ত সেই মানুষগুলোকেই মূলত রসুল্লাহ সাল্লাম অ্যাপ্রোচ করেন রসুল্ল সাল্লা সাল্লাম দাওয়াতকে তারা সহজে গ্রহণ করেছিলেন কোনো ধরনের সংঘাত বা বারাবাড়ি হয়নি রসুল্লা সাল্লি সাল্লাম তাদের সাথে গোপনে দেখা করতেন এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন এই সময়টা ছিল ন মুসলিমদের ইমানকে গড়ে নেওয়ার সময় সময়টা ছিল জাহিলিয়াদের কলুষতা থেকে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় গোপন দাওয়াতের এই পর্যায় নিয়ে তেমন বর্ণনা ইতিহাসের বইগুলোতে নেই যেই বর্ণনাগুলো আছে সেখান থেকে কয়েকটি বিষয় উল্লেখ্য এক সময়টায়। তারা বুঝেছেন আখিরাতের জীবনই আসল জীবন তারা যাহ্নাত ও জাহান্নাম সম্পর্কে জেনেছেন তারা খুবই সাধারণ কিন্তু সবচেয়ে মৌলিক ও বুনিয়াদী বিষয়গুলো শিক্ষা লাভ করেছে। দুই তারা জাহিলিয়াতের প্রকৃতি ও বাস্তবতাকে বুঝেছেন তারা মূর্তি পূজা এবং অন্যান্য জাহিলি আদর্শ ও প্রথাগুলোকে বর্জন করার শিক্ষা লাভ করেছেন তারা ইসলাম ও জাহিলিয়াতের মাঝে পার্থক্য করতে শিখেছেন তারা জেনেছেন ইসলাম হলো একমাত্র সত্য ও গ্রহণযোগ্য দিন এবং ইসলাম ছাড়া বাকি সকল আদর্শ ও ধর্ম হল মিথ্যা ও বাতিন, ইসলাম মানে কেবল আল্লাহর ইমান আনা নয় বরং অন্য সকল ইলাহকে বর্জন করা সত্যি বলতে সমস্ত বাতিল মাবুদ আর তাগুতকে আগে অস্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর আল্লাহর ওপর ইমান এই বিষয়গুলোকে সাহাবিরা বুঝতে শিখেছিলেন এবং সেভাবেই নিজেদেরকে গড়ে তুলেছিলেন তিন ইসলাম হল এমন এক আদর্শ যা মিথ্যার সাথে সংঘাতে জড়াবেই তাই জাহিলিয়াতি সমাজের দরজায় যখন ইসলামের দাওয়া করানারে। তার পরবর্তী পরিণতি হচ্ছে একটি সংঘাত একটি আদর্শিক যুদ্ধ প্রতিটি নবীর ক্ষেত্রেই এমনটি হয়েছে নবীকে ও তার অনুসারীদেরকে কঠিন সময় পার করতে হয়েছে রসুল আলহ্লামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবার কোন কারণ নেই কারণ তিনি পূর্ববর্তী নবীদের পথই অনুসরণ করতে যাচ্ছেন আর তাই এই কঠিন সময় এই ফিতনাকে মোকাবেলা করার জন্য একটি প্রস্তুতি দরকার দরকার নিজেকে শক্তভাবে গড়ে তোলা দাওয়াতের এই গোপন পর্যায়ে সেটি হয়েছিল এই পর্যায়ে ছিল পরবর্তী সময়ের জন্য মুসলিমদের একটি প্রস্তুতি ওয়ার্ম আপ চার এই সময়টি ছিল ইমানদারদের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠার সময় রসুল সাল্লু আলি আসসালামের নেতৃত্বে মুসলিমদের মাঝে একটি কমিউনিটি তৈরি হয়েছিল যার ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্কের ভিত্তি ছিল ইমান তাদের মধ্যে পারস্পরিক সহায়তা ও সৌহারদের একটি বন্ধন গড়ে ওঠে এই পর্যায়ে আমরা আলোচনা করছি অগ্রগামী মুসলিমদের নিয়ে কুন ওয়াল আমরা আগেই বলেছি প্রথম দিকে কাজ সীমাবদ্ধ ছিল তার কাছের মানুষদের মধ্যে আর এই কাছের মানুষরা পরবর্তীতে হয়েছেন এক একজন লেজেন্ড আমরা এই পর্বে মূলত আলোচনা করব ইসলামের প্রথম যুগের মুসলিমদের নিয়ে যারা একদম শুরুতে মুসলিম হয়েছেন ইসলামের দাওয়া তখন গোপন পর্যায়ে সীমাবদ্ধ ছিল এই সময়ে যারা মুসলিম হয়েছিলেন তাদের সংখ্যা খুব কম হলেও ইমানের দিক থেকে এক একজন ছিলেন আকাশ ছোঁয়া আজকের পর্বটা তাদের নিয়েই আলোচনা সুবিধার্থে আমরা সাহাবিদের তিন ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগে আছেন খাদিজা আলী জাইদ আবু বকর রাজিউল্লা আনহুন যারা মুসলিম হয়েছেন সরাসরি রসুল উহ সাল আলহামের হাতে এই দলে আরো আছেন উসমান ইবেন আফফান আব্দুর রহমান ইবেন আউফ সায়দ ইবেন আবি বক্কাস তালহা ইবেন ওবাইদুল্লাহ জুবাইর ইনুল্লাহাম রদিউল্লা আনহুন তাদের প্রত্যেকে আবু হাতে মুসলিম হয়েছেন এই পাঁচজন সম্পর্কে জানা যায় আবু ছিল এবং দ্বিতীয় দলে সাহাবিদের মধ্যে যারা বেশি পরিচিত তারা হলেন আবু উবায়দা ইবনুল জাররা আবু সালামা আরকাম ইবেন আবি আরকাম উসমান ইবিন মাজউন এবং তার দুই ছেলে সাইদ বিন ও তার স্ত্রী ফাতিমা বিন তে খাতাব যিনি ছিলেন উমার রাজি আনহুর বোনা আরাত এবং আবু বকরের মেয়ে আসমা বিন আবু বকর রাজি তৃতীয় দলে আছেন ওমায় আল আকাস আর রাবিয়া আবদুল্লাহ এ বিন জাহাস রসুল সাল আলিয়া সাল্লামের কাজিন জাফর এ বিন আবি তালিব এবং তার স্ত্রী আসমা বিন্দ উমাইস বিলাল এ বিন রাবাহাসির ও তার স্ত্রী সুমাইয়া এবং তার ছেলে আম্মার ইবেন ইয়াসির রাজিয়াল আনহু এই দলে অনেকেই ছিলেন সেসব সাহাবা যারা হয়তো দাস ছিলেন কিংবা সামাজিক স্ট্যাটাসের বিবেচনায় খুব একটা উঁচু মর্যাদা ছিলেন না ওমার এবং হামজা রাজিয়াল্লাহ আনহুমা এই দুইজন খুবই বিখ্যাত সাহাবি তবে তারা কিছুটা বেরিতে মুসলিম হয়েছিলেন কিন্তু তাদের ইমান আর আমলের কারণে পরবর্তীতে অনেক এগিয়ে যান মক্কার প্রথম কয়েক বছরে খুব অল্প হাতে গোনা মানুষ মুসলিম হয়েছিল সংখ্যাটা চল্লিশ থেকে কিছুটা বেশি আমরা এখানে সবার নাম উল্লেখ করিনি ইসলামের সমালোচক এবং ওরিয়েন্টালিস্টরা ইসলামকে হেয় করার জন্য বলে থাকে প্রথম অনুসারীদের প্রায় সবাই ছিলেন গরীব দাস অসহায় পেটের দায়ে তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু এই চল্লিশ জনের লিস্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রথম যুগের মুসলিমদের মাঝে আব্দুর রহমান ইবিন আউফের মতো ব্যবসায়ী যেমন ছিলেন তেমনি ছিলেন বিলালের মতো দাস উসমানের মতো সম্ভ্রান্ত পরিবারের কোরাইশী যেমন ছিলেন তেমনি ছিলেন আব্দুল্লাহ মাসুদের মতো অকুরাইশি মুসা ওমায়ের মতো সেলিব্রিটি সাহাবি যেমন ছিলেন ছিলেন সাঈদ এাইদের মতো সাদা সিদে বয়স্ক তরুণ পুরুষ নারী আরব অনারব সাদা কালো দাস স্বাধীন ধনী গরিব সব শ্রেণী ধরণ ও ব্যক্তিত্বের মাঝে ইসলাম স্থান করে নেয় এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে প্রথম যুগে মুসলিমদের মাঝে তরুণদের ছড়াছড়ি ইতিহাস থেকে দেখা যায় তরুণরা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকে তাই তারাই সাধারণত নবীদের প্রতি সর্বরাটে ইমান আনে মুস ইসলামের প্রতি যারা ইমান এনেছে তারা ছিল তরুণ ইসআল্লাহ ইসলামের পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও ছিল তরুণ ইব্রাহিম আলাহ ইসলাম তরুণ বয়সেই তার সমাজকে তাহেইদের দিকে আহ্বান করেছিলেন রসুল সাল্লি আসসালামের পাশে যারা ছিল, তাদের বেশিরভাগ ছিল তরুণ তাদের বেশিরভাগের বয়স ছিল বিশেরও কম তরুণরা সহজেই পরিবর্তনকে গ্রহণ করতে উৎসাহী থাকে যাদের বয়স হয়ে গেছে তারা সাধারণত সমাজে প্রতিষ্ঠিত অবস্থায় থাকে তাদের পরিবার আছে স্ত্রী সন্তানদের প্রতি তাদের মায়া কাজ করে তাই তারা ঝামেলা জড়াতে চায় না সত্যকে গ্রহণ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে তারা সেসব বাধা বিপত্তি নিজের গায়ে নিতে চায় না যতক্ষণ তারা আরামে আছে তাদের পরিবার সুখে আছে তারা কোনো ত্যাগ স্বীকার করতে চায় না বরং তারা কর জোরে বেঁচে থাকবে কিন্তু সত্যের জন্য কিছু ছাড়বে না আর যারা ত্যাগ স্বীকার করে সামনে এগিয়ে যেতে চায় তারা হচ্ছে যুবক খাদিজা রাদিয়াল আনহা ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে সর্বপ্রথম যা আমরা আগে আলোচনা করেছি রসুল উহ সাল্লু আলহিমের পরিবারের প্রত্যেকে একদম শুরুতেই ইসলাম গ্রহণ করে খাদিজা ছাড়া আরও ছিলেন তার চার কন্যা জাইনাব উম্মে কুলসুম ফাতিমা এবং রুকাইয়া তার ঘরে আরও ছিলেন পালক পুত্র জায়দ ইবিন হারিসা এবং চাচাতো ভাই আলী ইবিন আবি তালিম তারা প্রত্যেকে হলেন অগ্রগামী মুসলিম উল্লিখিত প্রত্যেকে সরাসরি রসুল্লা সাল আলি ইসলামের হাতে ইসলাম গ্রহণ করেছেন নারীদের মধ্যে খাদিজা যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন তা নিয়ে বিতর্ক না থাকলেও ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষকে তা নিয়ে আলিমদের মধ্যে বিতর্ক আছে কেউ বলেন আবু বকর রাজিউল্লাহ আনহু কেউ বলেন আলী ইবিন আবি তালিব রাজি আনহু ইবেন হাজার আল্লাহ সালানি এই মতবিরতির সমাধানের চেষ্টা করেন তার মতে ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ আবু কেননা ঘরে তিনি মক্কার করেননি, থেকেই তিনি মুসলিম হিসেবে বড় হয়েছেন তাই তার অমুসলিম অবস্থা থেকে মুসলিম হওয়ার প্রশ্ন আসে না আবার অন্যভাবে বলা যায় ইসলাম গ্রহণকারী প্রথম দাস হলেন জায়দ এবেন হারিসা ইসলাম গ্রহণকারীর প্রথম শিশু হলেন আলী বিন আবিতালিব এবং ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম পুরুষ হলেন আবু বকর রাজি আনহু তবে এটা জেনে রাখা ভালো কে কার আগে ইসলাম গ্রহণ করেছেন এগুলো নিশ্চিতভাবে প্রমাণিত নয় কাজেই এই মতগুলোকে বা বর্ণনাগুলোকে অ্যাপসোলুট হিসেবে গ্রহণ না করাই উত্তম তবে তারা যে সবাই শুরুর দিকে এবং কাছাকাছি সময়ে মুসলিম হয়েছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই খাদিজার ব্যাপারে এর আগে আমরা আলোচনা করেছি তিনি শুধু প্রথম মুসলিমই নন তিনি সর্বপ্রথম রসুল্লাহ সাল্লা আলাইস্লামের মুখে কোরআন সোনা মুসলিম তিনি সবার আগে শিখেছেন কিভাবে সালাত আদায় করতে হয় রসুল্লা আলাইস্লামের উপর প্রথম ফরজ দায়িত্ব ছিল তাহিদে বিশ্বাস করা আর দ্বিতীয় দায়িত্ব ছিল সালাদ আদায় করা তিনি খাদিজাকে সাথে নিয়ে একসাথে সালাদ আদায় করেছেন এ ব্যাপারে কিছু বর্ণ আছে আলবিদায় ওয়ান নিহায়াতে জিব্রিল রসুল্লা সাল্লাহ আলাইস্লামকে শিখিয়েছেন কিভাবে অজু করতে হয় এরপর জিব্রিল ইমামতি করলেন এবং তার নেতৃত্বে রসুল্লা সাল্লাম সালাত আদায় করেছেন এরপর করেছেন তার স্ত্রী খাদিজার সাথে তিনি তাকে দেখিয়েছেন কিভাবে অজু করতে হয় এরপর তিনি ইমাম হিসেবে সালাত আদায় করেছেন এবং খাদিজা একই সাথে সালাত আদায় করেছেন আর এই সালাত আদায়ের ঘটনা থেকেই আলীর ইসলাম গ্রহণের সূত্রপাত ঘটনাটি ইবেন কাশির রাহেমাহুল্লার আল বিদায় ওয়ান নিহায়াতে বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন ইবেনিস হাক বলেন ওই ঘটনার একদিন পর হজরত আলী রাজ্লা বানহু তার নিকট আসেন তখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম ও খাদিজা নামাজ আদায় করছিলেন আলী রাজবানহু বললেন আপনারা এ কী করছেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন এটি আল্লাহর দিন তার নিজের জন্য এ দিনকে তিনি মনোনীত করেছেন এবং দিন সহকারে তিনি রসুলগণকে প্রেরণ করেছেন আমি তখন তোমাকে একক ও লাশরিক আল্লাহর দিকে এবং তার ইবাদতের দিকে আহ্বান করছি আমি তোমাকে আহ্বান জানাচ্ছি লাত ও উজ্জা প্রতিমা পরিত্যাগ করতে হজরত আলী বললেন এটি তো এমন একটি বিষয় যা ইতপূর্ব আমি কখনো শুনিনি আমার পিতা আবু তালিবের সাথে আলোচনা না করে আমি কোন সিদ্ধান্ত নিতে পারছি না পুরো বিষয়টি প্রকাশ্যে ঘোষিত হওয়ার পূর্বে আবু তালিবের নিকট এই গোপনীয় বিষয়টি প্রকাশিত হোক তা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সমীচীন মনে করলেন না তাই হজরত আলীকে বললেন হে আলী তুমি যদি এখনই ইসলাম গ্রহণ না করো তবে আপাতত বিষয়টি গোপন রাখো কাউকে বলো না হজরত আলী ওই রাত অপেক্ষা করলেন এরপর আল্লাহ তালা হজরত আলী রদুল্লাহর অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ সৃষ্টি করে দিলেন ভোরবেলা তিনি রসুল্লা সাল্লাইের নিকটে গেলেন এবং বললেন আপনি আমার নিকট কি প্রস্তাব পেশ করেছিলেন রসুল্লাহ সাল্লু আলিয়া বললেন প্রস্তাবটি এই তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই আর তুমি লাত ও উজ্জা প্রতিমাকে পরিত্যাগ করবে এবং সকল প্রকার অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবে আলী রদু তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন তবে পিতা আবু তালিবের ভয়ে তিনি রসুল্লা সাল্লা আলিয়া নিকট যাতায়াত করতেন না তার ইসলাম গ্রহণের বিষয়টি তখনকার মতো তিনি গোপনেই রাখলেন ইতিমধ্যে জাই দেবেন হারিসা ইসলাম গ্রহণ করলেন তারা এভাবে প্রায় এক মাস কাটালো মাঝে মাঝে হজরত আলী রাজ্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকটে আসতেন হজরত আলী রাইদুল্লাহ আহুর প্রতি আল্লাহর অন্যতম অনুগ্রহ ছিল এই যে ইসলাম গ্রহণের পূর্বে তিনি রাখতে পারেননি একদিন তার ছেলে আলী তার ভাতিজার মুহাম্মদ সাল্লা সাথে সালাদ আদায় করছে তখন তিনি রসুল্লাহ সাল্লাইকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কোন দিনের অনুসরণ করছো রসুল্লাহ সাল্লু আলাই উত্তর দিলেন এটা হচ্ছে আল্লাহর দিন তার ফেরেস্তাদের দিন তার রসুলদের দিন এবং ইব্রাহিমের দিন আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন মানুষের কাছে চাচা আপনি আমার আওবানের একজন হকদার আপনার উচিত এই ডাকে সাড়া দেওয়া এবং আমাকে সাহায্য করা তখন আবুতালিব উত্তর দিলেন ভাতিজা আমি আমার বাপদাদার দিন এবং তাদের পথ ছেড়ে দিতে পারি না তবে যতদিন আমি বেঁচে আছি ততদিন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই বলে আবুতালিব তার ছেলে আলীকে জিজ্ঞেস করলেন তুমি কোন ধর্মের অনুসরণ করছ আলী উত্তর দিলেন আমি আল্লাহর উপর ইমান এনেছি তার রসুলের উপর ইমান এনেছি এবং তিনি যা কিছু এনেছেন তাতে বিশ্বাস স্থাপন করেছি আবু তালিবলে কাজেই তার অনুসরণ করো আলী ছিলেন রসুল্লাহ সাল্লামের ঘরের মানুষ আপন মানুষ সব কাজের সহযোগী তিনি খুব অল্প বয়স থেকেই রসুলুল্লাহর সাথে ছিলেন কারণ রসুল্লাহর চাচা আবু তালিবের কষ্ট লাঘব করার জন্য তার এক ছেলেকে নিজের কাছে রেখেছিলেন আর সেই ছেলে হলেন আলী যুবক হবার পর আলী হয়েছেন রসুল্লাহ সবচেয়ে আদরের মেয়ে ফাতেমা স্বামী রসুল্লাহ চূড়ে তিনি ছিলেন এক বীর যোদ্ধা একাধিক দ্বন্দ্বযুদ্ধে তিনি অংশ নিয়েছেন তবে তার সবচেয়ে বড় সম্মান তিনি লাভ করেন খাইবারের যুদ্ধে মুসলিমরা একটি দুর্গ জয় করতে খুব হিমশিম খাচ্ছিল তখন রসুল্লাহ সাল্লাহ আলহাম বললেন আগামীকাল আমি একজনকে পতাকা দান করব যার জন্য আল্লাহ দুর্গের দরজা খুলে দিলেন সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ তার রসুল তাকে ভালোবাসে এই পতাকা পরদিন সকালে তুলে দেয়া হল আলীর হাতে আল্লাহ রসুল সাল্লাহ নিজ মুখে সাক্ষ্য দিচ্ছেন আলী আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রসুলও আলীকে ভালোবাসেন এর থেকে মর্যাদার আর কি হতে পারে নবম হিজড়িতে আলী আমিরুল হজ হিসেবে দায়িত্ব পালন করেছেন আলীর ব্যাপারে নবীজ সাল্লি সালামের আর একটু কথা না বললেই নয় তাবুকের যুদ্ধে যাওয়ার আগে যখন মুনাফিকরা আলীর ব্যাপারে আজে বাজে কথা ছড়াতে লাগল তখন তাকে রসুলুল্লাহ বললেন মুসার কাছে হারুন যেমন আমার কাছে তুমিও তেমন এটাও ছিল আলীর জীবনে পাওয়া একটা বড় মর্যাদা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের ইন্তেকালের পর তাকে গোসল দিয়েছেন আলী আবু বকর আর ওমারের সময় তিনি ছিলেন প্রধান বিচারপতি আর তৃতীয় খলিফা উসমানের বিদ্রোহীদের দমনে সক্রিয় ব্যক্তিত্ব ছিলেন আলী আর এটা আমরা সবাই জানি আলী হলেন খোলাফায় রাশেদিন অর্থাৎ সঠিক পথপ্রাপ্ত বা নৌতের তরিকায় যারা খেলাফত পরিচালনা করেছেন তাদের মধ্যে চতুর্থ আলোচনা করা যাক জায়েদ এবং হারিসার মর্যাদা জাইদ আল্লাহ রসুলের ঘরের একজন প্রিয় সদস্য ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটিও তার বাদ যায়নি প্রথম দিকে মুহাজিরদের একজন হলেন জায়েদ রসুল্লা সাল্লু আল্লাহাম আর আবু অকরের পরিবারের সাথে নিজ পরিবারকে মক্কা থেকে নিরাপদে মদিনায় নিয়ে আসার কাজটিও করেন এই জাইদ একাধিক সামরিক অভিযানের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তবে জাইদের একটি অনন্য মর্যাদা হল তিনি হলেন একমাত্র সাহাবি যার কথা আল্লাহ কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন আর কারো ক্ষেত্রে এমনটা হয়নি এখন আসা যাক আবু অকরের মর্যাদা নিয়ে আবু বকরের মর্যাদা নিয়ে বলতে গেলে সত্যি বলতে একটি আলাদা লেকচার সিরিজ প্রয়োজন আমরা খুবই সংক্ষেপে তার অবস্থান ও মর্যাদা নিয়ে এই পর্বে কথা বলবো। আবু বকর রাজিয়াল্লা আনহু আসলে কেমন ছিলেন সেটা বোঝার জন্য সম্ভবত আলী রাজ আনহুর একটি কথায় যথেষ্ট আলী বলেছিলেন আবু বকর ছিলেন সব কিছুতে প্রথম আবু বকর সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন সাহাবিদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ নবীদের পরে আবু বকর সর্বশ্রেষ্ঠ মুসলিম পুরো উম্মার ইমান থেকে এক আবু বকরের ইমান বেশি তার শ্রেষ্ঠত্ব নিয়ে আহলুসুল্লার আলিমরা একমত তিনি ইমান এবং আমলে সব কিছু ছাড়িয়ে গেছেন যে তালিকায় খোঁজ করা হক না কেন আবুকর রাম সবার আগে আসতে বাধ্য এই প্রসঙ্গে একটি মজার হাদিস উল্লেখ না করলেই নয় ঘটনাটা সালাতুল ফজরের পরে আমরা জানি ফজরের পর রসুল্লা সাল্লাহ আলাইস্লাম সাহাবিদে নিয়ে বসতেন একদিন ফজরের পর তাদের সঙ্গে কথা বলার সময় রসুল্লাহ সাল্লাহিসাল্লাম জিজ্ঞেস করলেন আজকে কে জানাজে পড়েছ উমার বিন খত্তা বললেন আমরা তো মাত্র আমাদের দিন শুরু করলাম তারপর তিনি জিজ্ঞেস করলেন সাদাকে দিয়েছে কে উমার বিন খত্তা বললেন আমরা তো মাত্র আমাদের দিন শুরু করলাম কিন্তু আবু বকর সিদ্ধলেন আমি শুনেছিলাম আব্দুর রহমান ইবিন আউফ নাকি অসুস্থ তাই মসজিদে আসার আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম যখনই রসুল্লাহ সাল্লাহাম কোন প্রশ্ন জিজ্ঞাসা করতেন আবু বকর বলতেন আমি করেছি রসুলুল্লাহ সাল্লাহাম বলেন যদি এই আমলগুলো কোন ব্যক্তির মাঝে সন্নিবেশিত হয় সে ব্যক্তি জান্নাতে যাবে আবু বকর ছিলেন আবু বকর আর কোন সদস্য তার ধারে কাছে নেই তিনি একাই অনেক মুক্ত করেছেন এবং তাদের আজাদ করে দিতেন তিনি ছিলেন কোরাইশদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি কোরাইশদের ইন্টেলেকচুয়াল সার্কেলে তার বেশ কত ছিল কারণ হলো জিনিয়লজি বা নসবনামা নিয়ে তার মতো গভীর জ্ঞান আর কারো ছিল না আর সে সময় নসবনামা কেমন গুরুত্ব ছিল তা নিয়ে আমরা আগে আলোচনা করেছি শুধু জ্ঞান নয় তার চরিত্র তার ব্যক্তিত্বের কারণেও তিনি ছিলেন খুবই পছন্দ নেওয়া একজন ব্যবসা করে পাওয়া সম্পদ তিনি ইসলামের উপকারে ব্যয় করে দিয়েছিলেন তার সব সম্পদ জ্ঞান ঢেলে দিয়েছিলেন নবী করিম সাল্লা সেবায় তিনি ছিলেন ইসলামের একজন মিশনারি আর এ কারণেই তাকে বলা হয় তিনি ছিলেন মিন পুরুষদের মধ্যে প্রথমজন সিদ্ধিক মানে যে বিশ্বাস করেছে আবু বকর ইসলাম গ্রহণের কাহিনীটা কেমন ছিল ইসলাম গ্রহণের সময় ভুগেছে থমকে দাঁড়িয়েছে দ্বিতীয়বারের জন্য হলেও ভেবেছে কিন্তু আবু অকর রাজিয়াল্লা আনহুর ক্ষেত্রে এমনটি হয়নি যখনই তার সামনে ইসলামকে উপস্থাপন করা হয় তিনি সেটা সাথে সাথে গ্রহণ করেন তাকে ইসলামের গ্রহণের পূর্বে দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি তিনি ছিলেন সেই স্বাধীন পুরুষ যিনি সর্বাগ্রে মোহাম্মদ সাল্লাইকে আল্লাহ রসুল হিসেবে দ্বিতাহীন চিত্তে মেনে নেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি মিরাজের ঘটনায় সর্বপ্রথম বিশ্ব স্থাপন করেন তিনি হলেন সেই মুসলিম যিনি রসুল্লা সাল্লাহামের হিজরতের বিপদসংকুল সময় তাকে সঙ্গ দিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের মধ্যে কে সবচেয়ে বেশি আপন তা নিয়ে একটি হাদিস আছে আবুদরদা বর্ণনা করেন একবার আবু বকর এবং উমারের মধ্যে ঝগড়া হয় এই দুজন ছিলেন সবচেয়ে কাছের মানুষ তার উপদেষ্টা আলী দেখেছি, রসুল যখনই কোথাও যেতেন আবু বকর ও উমারকে সাথে করে যেতেন কোথাও থেকে আসলে তাদের সাথে করে আসতেন যখন তিনি বসতেন তার এক পাশে থাকত আবু বকর আরেক পাশে অমার সবার প্রতি ভালোবাসা থাকলেও আবু বকরের জন্য রসুলুল্লাহ সাল্লাহ কিছু ছিল যা অন্যদের জন্য ছিল না একবার যখন আবু বাকর সাথে ওমারে ঝগড়া হল রসুল্লাহ সাল্লা বললেন আল্লাহ তোমাদের নিকট আমাকে পাঠিয়েছেন আর তোমরা আমাকে বলেছিলে আপনি মিথ্যা বলছেন কিন্তু তোমাদের মধ্যে একজন ব্যতিক্রম ছিল আবু বকর সে আমাকে বলেছিল আপনি সত্য বলছেন সে নিজেকে ও তার ভাগ্যকে আমার হাতে সঁপে দিয়েছিল এর পরেও কি তোমরা আমার এই বন্ধুকে শান্তিতে থাকতে দেবে না দেবে না শান্তিতে থাকতে এই কথার পর কোনদিন ওমর রাজি আবু বকরের সাথে আর লাগতে যাননি আবু বকরের ব্যাপারে নবীজির একটি কথা দিয়ে আবু বকরের প্রসঙ্গে আমরা ইতি টানতে পারি নবীজি বলেছিলেন আল্লাহ আমাকে খলিল হিসেবে পছন্দ করেছেন কিন্তু আমার যদি কাউকে খলিল হিসেবে বাছাই করার সুযোগ থাকত তাহলে আমি আবু বকরকেই বেছে নিতাম আবু বকর হলেন একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালা সরাসরি সাহাবি হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে কুরানি আয়াতি হলো ইহু ফজ্জ্রজুল কফ আজহীন কফরু নি ইজু মিলি ইহিবিহীল তহমান হক যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হয়েও না আল্লাহ আমাদের সাথে আছেন আয়াত এই আয়াতে আল্লাহ বলেছেন ইজ ইয়াকলি অর্থাৎ সে তার সাহাবি বা সঙ্গীকে বলেছিল অর্থাৎ কোরআনে আবু বকর হচ্ছেন একমাত্র সাহাবি যাকে স্বয়ং আল্লাহ সাহাবি বলে ডেকেছেন সাহাবিদের দ্বিতীয় ব্যাচ আবু বকর রানহুর আলোচনা সাথেই চলে আসে আরো বেশ কিছু নাম যাদেরকে আমরা ইমানদারদের দ্বিতীয় ব্যাচ হিসেবে ধরতে পারি কারণ দ্বিতীয় ব্যাচের অনেকেই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে আমরা অন্তত পাঁচজন সাহাবির কথা জানি যারা আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করেছেন মজার বিষয় হল এই পাঁচ সাহাবির প্রত্যেকে হচ্ছেন আশারা মুবাসার অন্তর্ভুক্ত অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেরা দশ সাহাবির অন্তর্ভুক্ত हादसे रसुल्ला दस सहबी नाम एक रसुल्ला हादीटी वर्णनाबहमन इबिन आउ अनहमान इबिन आउ कल रसुल्लाबू बकर फिल जन्ना वामर फिल जन्ना जन्ना ওয়া আলিউন ফিল জন্না ওয়া তালনা ওয়া জুবাই আব্দুর রহমান উল্লিখিত দশ জনের মধ্যে আবু বকর ছাড়া বাকি নয় জনের মধ্যে পাঁচ জনই ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে তারা হলেন উসমান তালহা আের আব্দুর রহমান ইবেন আউফ এবং সাঈদ ইবিন আবিআ আল্লাহম শুরু করা যাক উসমান এবিন আফফানকে দিয়ে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন আবু বকর যখন উসমানকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করলেন তখন তার বয়স ছিল চৌত্রিশ এবং তখন তিনি একদমই কোন দ্বিতাধ্বন্দ্বে ভোগেননি বরং তৎক্ষণাৎ আবু বকরের প্রস্তাবে সাড়া দিয়েছিলেন এজন্য তিনি প্রথম মুসলিমদের একজন যার ব্যাপারে ইবিন ইসহাক বলেন আবু বকর আলী এবং জাইদের পর মুসলিম হন উসমান অর্থাৎ তিনি চতুর্থ ইসলাম গ্রহণকারী পুরুষ হয়তো তার দ্রুত ইসলাম গ্রহণ করেন একটা ঘটনার কারণে তারা সিরিয়া থেকে ফিরছিলেন তিনি রসুল্লা সাল্লাইকে বললেন যখন তিনি তালহাকে নিয়ে প্রবেশ করলেন তখন আবু বকর তাদেরকে কোরআন পাঠ করে শুনিয়েছিলেন এবং ইসলামের দায়িত্ব সম্পর্কে বলেছিলেন এবং ওয়াদা করেছিলেন যে আল্লাহ এর জন্য তাদেরকে পুরস্কৃত করবেন তারা তাকে বিশ্বাস করেছিল উসমান আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমি কিছুদিন আগে সিরিয়া থেকে ফিরেছি যখন আমরা মান এবং আল জারকার মাঝামাঝি ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি একটা আওয়াজ শুনতে পাই সেটা বলে হে ঘুমন্ত লোকেরা ওঠো আহমাদ আমরা আসলাম এবং আপনার ব্যাপারে শুনলাম উসমান রাজি আনহুর মর্যাদা একটু আগেই বলেছি উসমান যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স চৌত্রিশ উসমান সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা রসুল্লা সাল্লা দুই কন্যাকে তিনি বিয়ে করেছেন প্রথমে রুকাইয়া রাজ আনহা এরপর রাজু আনহাকে বিয়ে করেন কুলসুম রাজ আনহা মারা যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহাম বলেছিলেন যদি আমার একশো কন্যা থাকত তাহলে আমি তাদের সবাইকে এক এক করে উসমানের সাথে বিয়ে দিতাম লাজুক এবং আত্মমর্যাদার কারণে উসমান ছিলেন সুপরিচিত তিনি ছিলেন আবিসিনিয়ার হিজরতকারীদের প্রথম দলটির একটি সদস্য যদিও তিনি পরবর্তীতে ঘটনাক্রমে মক্কা ফিরে আসেন বদর ছাড়া সবকটি যুদ্ধেই তিনি অংশ নেন তবে তার সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে তাঁবুকের যুদ্ধে তিনি তাবুক যুদ্ধে যে পরিমাণ অর্থ দান করেন রসুল্লাহ সাল্লাই বলেন উসমান ভবিষ্যতে যাই করুক তার কোন ক্ষতি হবে না তাবুকে সেই দিনে উসমান এত বেশি দান করেছিলেন যে পরবর্তী জীবনে তিনি যাইকুচি করুন না কেন আল্লাহ আল্লাহলা তাকে ক্ষমা করে দেবেন হুদয় বিয়ের ঘটনায় উসমানের মৃত্যুর খবরের গুজবকে কেন্দ্র করেই বায়াতুরিদারের ঘটনা ঘটেছিল আর সেই বায়াতে সবার বায়াত গ্রহণ শেষে নিজের এক হাতের ওপর আরেক হাত রেখে বলেছিলেন এটা হল উসমানের হাত নিঃসন্দেহে উসমানের জন্য এক বিশেষ সম্মাননা সা ইসলাম গ্রহণের সময় সা বয়স ছিল ষোলো আমাদের জন্য মর্যাদার শিক্ষা আছে শাহ আদিবিন আবি আকাশের দৃষ্টান্তে তার মা তাকে বলেছিলেন তুমি কি তোমার বাপ দাদা পূর্বপুরুষের পথ ছেড়ে ভিন্ন পথ গ্রহণ করবে যদি তুমি তাই করো তোমার মত তুমি না বদলাও তাহলে জেনে রাখো আমি মরে যাব কিন্তু খাব না পানি ওপান করবো না ছায়ার মধ্যেও বসবো না আমি মারা গেলে তুমি অনেক কষ্ট পেয়ে মরবে কেননা আমার এই মৃত্যুর জন্য তুমিই দায়ী শাহ আদিবেন আবিওয়াকাস ছিলেন খুবই মাতৃভক্ত আর দায়িত্ববান সন্তান প্রথমে তিনি মাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সফল না হয় ভিন্ন পথ অবলম্বন করলেন মাকে বললেন মা বসুন আপনার সাথে কিছু কথা আছে আপনি ভালো করে জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবাই প্রশংসা করে আর আপনি এটাও জানেন আমি আপনার প্রতি কতটা দায়িত্ববান কিন্তু একটা কথা জেনে রাখেন আপনার যদি একশোটা রুহ থাকে এবং সেগুলো একটার পর একটা বের হতে থাকে আর এদের বাঁচানোর একমাত্র উপায় যদি হয়ে থাকে আমার দিন ত্যাগ তবুও আমি আমার দিন ত্যাগ করব না কাজেই ঘরের ভেতরে আসুন এবং কিছু মুখে দিন সের মাঝে দৃঢ়তা দেখে সাঁদের মা আশা ছেড়ে দেন খাবার পানি মুখে দেন সাদ হলেন সেই মুসলিম যিনি ইসলামের জন্য প্রথম তীর ছোড়েন তিনি ছিলেন একজন বীর যোদ্ধা একজন মিলিটারি কমান্ডার তবে তার সবচেয়ে বড় সম্মাননা জটে ওহুদের যুদ্ধে চমৎকার পারফরমেন্সের কারণে সেদিন তিনি ছিলেন সেই ছোট্ট দলের একজন সদস্য যারা সরাসরি রসুল্লাহকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিল শত্রুরা যখন রসুল্লাহ সাল্লামকে ঘিরে ধরে তখন তিনি তীরের পর তীর ছুঁড়ে শত্রুদের প্রতিহত করেন আল্লাহ রসুল তখন বলে ওঠেন এরমি সাদ, ফিদাকা আবি ওয়া উম্মে অর্থাৎ তীর ছোটো সাদ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক এই কথাটির অর্থ হচ্ছে এমন যদি আমি পারতাম তোমার সম্মানে আমার বাবা মাকেও উৎসর্গ করতাম বাংলায় আমরা অনেকটা এভাবে বলে থাকি তোমার জন্য আমি নিজের জান দিতে রাজি বা তোমার জন্য আমি সব কিছু করতে রাজি কথাটা কিছুটা ওরকম আরবিতে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ফিদাকা আবিওয়া ওয়া এই কথাটি ব্যবহৃত হয় তল্লা ইবেন ওবাইদুল্লাহ তলহা ইবেন উবাইদুল্লার ইসলাম গ্রহণের কাহিনীটি আমরা শুনবো আসহাবে সাবে রাসুলের জীবন কথা থেকে বইটি লেখক মোহাম্মদ আব্দুল মাহবুদ তালহার ইসলাম গ্রহণের প্রসঙ্গে বলেন তালহা ইসলামের সূচনা পর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটা বেশ চমকপ্রদ তিনি গেছেন কুরাইসদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়ায় তারা যখন বাসরা শহরে পৌঁছলেন দলের অন্যান্য কোরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনা বেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় এমন একটি ঘটনা ঘটল যা তালহার জীবনের মোর ঘুরে দিল তিনি বলেন আমি তখন বাসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কিনা আমি নিকটে ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমাদ বললেন আবদুল্লা আব্দুল মুতের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে গালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মোহাম্মাদ আবদুল্লা নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কোহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকর কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এই কথা কি সত্যি যে মোহাম্মদ নবুয়া দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন তিনি বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাত্রির ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন আমি সেখানে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রসুল্লাহ সাল্লামের নিকট পাত্রির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহা সবচেয়ে বড় কাজটি করে দেখিয়েছেন অহুদের দিনে তার বীরত্ব দেখে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জান্নাত তালহার জন্য ওয়াজিব হয়ে গেছে আবু বকর বলতেন অহুদের দিন ছিল তালহার দিন উহুদের সেই দিনেই তালহা নিজের গায়ে অন্তত ৩৫টি আঘাত ছয়ে নেন শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাঁচানোর জন্য তীরের আঘাতে তার ডান্লাম বলেছিলেন যদি কেউবাই রিবনুল আওয়াম ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের ছেলে আবার একই সাথে উমুল মুমিনিন আইসার বোন আসমা বিনতে আবু বকরের স্বামী অর্থাৎ আজ জুবাইয়ের ইবনুল আহ্বাম ছিলেন রসুল্লাহ সাল্লামের ফুপাতো ভাই এবং একই সাথে ভাইরা জুবাইর যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বদর এবং অহুদ দুই যুদ্ধেই তার সাহসিকতার দৃষ্টান্ত রয়েছে যা আমরা ইনশাআল্লাহ যুদ্ধের কাহিনী বর্ণনায় আলোচনা করব মক্কা অভিযানে তিনি পতাকা বাহনে সম্মান লাভ করেছিলেন আবু বকর ও ওসমানের সময় তিনি অনেকগুলো জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রহমান আউফ। আব্দুর রহমান ইবিন আউফ রাজিয়াল আনহোকে আমরা সবাই চিনি তার বিজনেস মাইন্ডের কারণে তার ব্যাপারে বলা হতো তিনি যেখানে হাত দিতেন সেখানেই সোনা ফলত তবে আব্দুর রহমান ইবিন আউফের আসল পরিচয় তিনি হলেন একজন সাহসী মুজাহিদ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছের প্রায় সব সাহাবি জিহাদে অংশ নিতেন কিন্তু মিলিটারি জিনিয়াসের জন্য কেউ কেউ ছিলেন বিখ্যাত আর আবদুর রহমান ইবিন আউফ ছিলেন তাদেরই একজন ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি শুধু অংশই নেননি বরং বীরত্ব আর সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ব্যাপারে কোরআনে একটি আয়াত আছে যা আল্লাহ নাজিল করেছিলেন আব্দুর রহমান সম্মানে মুনাফিকোপাগান্ডার জবাব দিতে আয়াতি হল্লিজুন সে সমস্ত লোক যারা ভর্স বিদ্রুপ করে সেসব মুসলমানদের যারা মৌন খুলে দান খয়াক করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া অতপর তাদের প্রতি ঠাট্টা করে আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব সুরা আয়াত উনআশি তৃতীয় ব্যাচে সাহাবিদের মধ্যে বিখ্যাতরা হলেন আবদুল্লা ইবেন মাস বিলাল ইবেন রাবা ইয়াসির সুমাইয়া এবং তাদের সন্তান আম্মার ইবেন ইয়াসির তাদের আমরা চিনি মূলত এই কারণে যে তারা ছিলেন সবচেয়ে বেশি অত্যাচারিত সাহাবি এর কারণ হলো তাদের সামাজিক স্ট্যাটাস তারা কেউ উঁচু গোত্রে ছিলেন না নিচুকোত্র এবং দাসশ্রেণী হবার কারণে তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন নেমে আসে ইনশাল্লাহ সামনের পর্বগুলোতে তাদের কাহিনীগুলো আমরা সবিস্তারে আলোচনা করব আমরা প্রথম যুগের অল্প কিছু সাহাবিদের ব্যাপারে জানলাম দাওয়াতের গোপন পর্যায়ে আরও যারা মুসলিম হয়েছিলেন তাদের ব্যাপারে আরও অনেক কথাই বলার আছে কিন্তু সময় সময়স্বল্পতার কারণে আমরা সেদিকে আলোচনা পাচ্ছি না মাক্যী জীবনের আলোচনা ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো তা হচ্ছে মাক্যী জীবনের বর্ণনার পরিমাণ খুব কম এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোন ঘটনা ঠিক কখন ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যায় না তাই জীবনের ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে ঘটনা বর্ণনা করা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না তাই আমরা জীবনের কিছু বিষয় ক্রমধারায় আলোচনা না করে সাধারণভাবে আলোচনা করব সাহাবাদের ব্যাপারে একটি কথা না বললেই নয় তা হল সাহাবারাই হলেন রসুল্লাহ সাল্লাস্লামের সবচেয়ে আপনজন আমরা যদি নবীজির সুন্নাহ বুঝতে চাই তাহলে নবীজির সাহাবিদের চিনতে হবে কারণ তারাই নবীজিকে সবচেয়ে ভালো চিনতেন নবীজির সিরাহ তার সাহাবিদের ছাড়া অসম্পূর্ণ সাহাবিরা হলেন আমাদের চলার পথের পাথেও তাদের ইমানের ব্যাপারে নবীজির সাক্ষ্য আছে তাদের কেউই ভুলের ঊর্ধ্বে নন কিন্তু সামগ্রিকভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দিন ইসলামের সঠিক আন্ডারস্ট্যান্ডিং কেউ যদি সাহাবিদের বুঝ ও পথকে অগ্রাহ্য করে নিজের মনমত ও বুদ্ধিমত ইসলামকে বোঝার চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে ভাবে হবে যেমনটা আমরা দেখেছি শিয়াদের ক্ষেত্রে শিয়াদের একটি বড় অংশ কার্যত ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে নবীজির অল্প কিছু সাহাবি ছাড়া তারা বাকিদেরকে কাফির মনে করে নাউজুবিল্লাহ মিনজা আলিক যে আবুবককে কোরআনে স্বয়ং আল্লাহ সাহাবি বলে উল্লেখ করেছেন সেই আবু বকরকে রাফিদি শিয়ারা কাফির সাব্যস্ত করে যে ওমারের মতের সমর্থনে আল্লাহ তালা একাধিকবার কোরআনের আয়াত নাজিল করেন সেই উমারকে তারা সহ্য করতে পারে না তাকে অভিশাপ দেয় তাকে কাফের বলে ঘোষণা করে যে উসমানকে স্বয়ং আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সেই উসমানকে তারা ঘৃণা করে নবীজির বেশিরভাগ সাহাবিকে রাফিদি শিয়ারা মুনাফিক মনে করে আর আলী রাদ্লাহ ও আনোহর প্রতি ভালোবাসার আতিশয্যে শিয়াদের অনেকে তাকে নবীর আসনে বসিয়েছে কেউ কেউ আল্লাহর আসনে বসিয়েছে এটা হচ্ছে সাহাবাদের যথাযথ সম্মান না দেখানোর পরিণতি তাই আমরা যখন সিরা পরব তখন আল্লাহ রসলের কাছের মানুষদের চিনে রাখব তাদের থেকে শিক্ষা গ্রহণ করবো নবীজির পরেই তারা হলেন আমাদের আদর্শ এই পর্বে আমরা একটি হাদিস দিয়ে শেষ করছি হাদিসটি আমরা বর্ণনা করবো আলবিদায় ওয়ার নিহায়া থেকে ইউনুস এভেন বোকায়ের আফিফ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে আমি ছিলাম একজন ব্যবসায়ী একবার হজ মৌসুমে আমি মিনাতে উপস্থিত হই আব্দুল মুতালিবের পুত্র আব্বাস রাজিল্লা ওয়ানহ একজন ব্যবসায়ী ছিলেন ক্রয় বিক্রয়ের করার উদ্দেশ্যে আমি তার নিকট উপস্থিত হই আমরা সেখানে থাকা অবস্থায় হঠাৎ দেখি একটি তাঁবু থেকে একজন লোক বের হলো। এবং কাবামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল তারপর একজন মহিলা এসে তার সাথে নামাজে যোগ দিল এরপর একজন বালকও তার সাথে নামাজের শরিক হলো। আমি বললাম হে আব্বাস এটি আবার কেমন ধর্ম এটি কোন প্রকারের ধর্ম তা তো আমি কিছুই বুঝতে পারছি না আব্বাস রাজ আনহু বললেন ইনি হচ্ছেন আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম তার দাবি হচ্ছে আল্লাহ তাকে রসুল রূপে প্রেরণ করেছেন পারস্য ও রোমান সম্রাটের সকল ধনসম্পদ তার হস্তগত হবে মহিলাটি তার স্ত্রী খোয়াইলিদের কন্যা খাদিজা রাদেল্লাহ আনহা সেও তার প্রতি ইমান এনেছে বালকটি হল তার চাচত ভাই আবু তালিবের পুত্র আলী রাজুল্লাহ আনহু সেও হাদিসের শেষ অংশটি বিশেষভাবে লক্ষণীয় বর্ণাকারী আফিফ আক্ষেপ করে বলেছেন ইস আমি যদি সেদিন ইমান আনতাম তাহলে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় পুরুষ হতে পারতাম তার আফসোস আমাদের বলে দেয় আসবে আউুন অর্থাৎ প্রথম যুগের মুসলিমদের মর্যাদা কতটা উচ্চ বর্ণনাকারী আফিফ হাদিস বর্ণনা করেছেন এই ঘটনা প্রায় ২০ বছর পর তিনি ২০ বছর ধরে মুসলিম হয়ে আক্ষেপ করেছেন কারণ তিনি ২০ বছর আগে চোখের সামনে ইসলামকে দেখেছেন কিন্তু গ্রহণ করেননি আফিফের এই ইমানকে আল্লাহ ফেলে দেবেন না কিন্তু যারা আগে ইমান এনেছে এবং পরে এনেছে তারা সমান নয় মক্কা বিজয়ের আগে এবং পরে যারা ইমান এনেছে তাদের সবাইকে আল্লাহ এক কাতারে রাখেননি আলিমরা বলেন সাহাবিদের মধ্যে সবার আগে আছে আশারায় মুবাসেরা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবি তারপরে আছেন বতরে অংশ নেওয়া যোদ্ধারা তারপরে আছেন বায়াতের হৃদওয়ালে অংশ নেওয়া চোদ্দশো সাহাবি এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে আর তা হল ভালো কাজের জন্য দৌড়ে ছাপিয়ে পড়া চোখের সামনে ভালো কাজের সুযোগ এলে তা হাতছাড়া না করা ইমানের প্রতিযোগিতায় নিজেদেরকে সব সময় সক্রিয় রাখা ইসলামের কোনো খেদ মতে সুযোগ এলে সেটাকে হেলায় হারিয়ে যেতে না দেওয়া আগ্রহের সাথে কষ্টের সাথে দিন ইসলামের কাজে নিজেকে নিয়োগ করা আমরা নিশ্চয়ই আফিফের মতো আক্ষেপ করতে চাই না আগে যা হয়েছে তা তো হয়েই গেছে আসুন আজ থেকে আমরা নিজেদের অলসতা ছেড়ে ফেলি দিনের জন্য কষ্ট করার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই ভালো কাজগুলোতে অংশীদার হই ইনশা আল্লাহ আমরা যেন হতে পারি এই যুগে আল্লাহ আর অগ্রগমিরাই তো অগ্রগমি তারাই নৈকট্য প্রাপ্ত আসসালামাইকুমুল্লা रेईन ड्रवस मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट raindropsmedia डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट